আলহামদুল্লাহাম আল শকিল্মী আসিহ আজমাইন সমিত হাজরিন আমাদের আজকে তাফিস শুরু হবে সুরা আল আনির আটষট্টি নম্বর আয়া থেকে আয় নম্বর তুমি যখন দেখতে পাবে যারা আমার আয়াত সম্পর্কে উল্টা পাল্টা মন্তব্য করে দিন সম্পর্কে বিদ্রুপ মস্করি এবং কুচ্ছ রা করে তখন তুমি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নাও তাদের সঙ্গে আর থাকো না বসো না হাট্টা এখনিথিন যতক্ষণ তারা অন্য সাবজেক্টে চলে না আসে অন্য কথার দিকে চলে না আসে আর যখনই তোমাকে স্মরণ হয়ে গেলে এরপরে আর জালিম কৌমের সঙ্গে থাক না তাদের সঙ্গে বসো না তাদের সঙ্গে বসে থেক না আল্লাহ এখানে ওই লোকদের কথা বলছেন যারা দিন সম্পর্কে কোরআন সম্পর্কে উল্টা পাল্টা মন্তব্য করে এবং এর দুশি করে এর বিরুদ্ধে করে এইরকম কোন মাহকিলে যদি আপনি থাকেন মজলিস আপনি যদি থাকেন তাহলে আপনি সেখানে বসে বসে এগুলো শুনবেন না আপনি সেখান থেকে উঠে যেতে হবে আল্লাহ আল্লাহকে এটা সহ্য করবেন আপনি বসে থাকলে না যে কোন। যে কোন মজল যে কোনো মিটিং মিছিল আলোচনা সভা বক্তৃতা জনসভা যেখানে দিন বিরোধী কথাবার্তা হয় কোরআন বিরোধী কথাবার্তা হয় সেখানে সে কথা শোনা থাকা বসে থাকা তাদের সঙ্গে কোন মুসলমানের জন্য জায়জ আছে আল্লাহ নিষেধ করে দিয়েছেন যেমন এখানে ইমাম কুরতী রিম মাধ্যমে সমস্ত উম্মদকে আদব শিকাচ্ছেন কি আদব স্বীকার দিচ্ছেন লেদু ইলাকা মিনাল মুশ্রেকিন কোরআন তখন তিনি মুশ্রেক কৌমদের সঙ্গে গিয়ে বসতেন কিছুক্ষণ আলাপ আলোচনা করতেন তাওাতি কাজের উদ্দেশ্যে আল্লা দিকে ডাকতেন তখন তারা কোরআনে উপহাস করত বিদ্রুপ করত ঠাট্টা করত আজে বাজে মন্তব্য করত কোরআন সম্পর্কে আল্লাহ ওনাকে নিষেধ করে দিলেন খবরদার আপনি দাওয়া দিয়েছেন কোরআনে কথা বলেছেন তারা উল্টা পাল্টা মন্তব্য যখন শুরু করে দিল আপনি সেখানে আর বসে থাকবেন না আপনি উঠে যাবেন সেখান থেকে ঠিক সেই কথা আমাদের জন্য প্রযোজ্য শুরু হয়েছে এবং সে হক কি কবুল করবে না তার উচিত তার ওখান থেকে এভাবে উঠে আসা বয়কট করা ওয়াক আউট করা সে যেন বুঝে যে তারে কথাকে আমি করছি না আমি রাজি নই ভদ্র ঠিক আছে বলুক আমি উঠে গেলে কেমন দেখা যায় আমি একটু ভদ্রভাবে বসে থাকি উঠে গেলে তো অভদ্র বলবে না আলার দিন সম্পর্কে উপহাস করবে আপনি কতক্ষণ শুনবেন উঠে গেলে আপনার ভদ্রতা নষ্ট হবে এরই কোন ধারণা ঠিক হবে না আর তার কথা কখনোই শুনবে না তার কথার কোন গুরুত্বই দিবে না এরকম যারা নাস্তিক যারা দিন বিরোধী কথাবার্তা বলে বিরুদ্ধে কথা বলে তাদের সঙ্গে থাকা বসা উঠা বসা করা এই কথাগুলো শোনা এগুলো কোন রকমই জায়জ নয় এমন কি যে ব্যক্তি বেদায়াতের দিকে মানুষকে ডাকে সেখান থেকে ইমনুল আরবি রহমতুল্লাহ আলী আলম মালিক ফকি তিনি বলেছেন উদ্যোগ নেয় ওখানে বসে বসে এগুলো দেখা তাদের সঙ্গে এগুলাতে শরিক হওয়া এগুলো আছে। তো বৈশাখী মারা আমাদের কি আছে তারা এগুলো করতে যায় এই সমস্ত নাজায় কাজে ঢুকলে আল্লাহ নিষেধ করেছেন সেগুলোর মধ্যে যায় এরপরে এজন্য বিরোধী কথাবার্তা কাফের হোক অথবা মুসলমান কমিউনিটির মধ্যে বিদাৎকারী হোক তাদের কথা এভাবে শোনা বলা তাদের সঙ্গে মজলিশ করা ইত্যাদি তার জন্য মোটেই ঠিক না ও আল্লাহ তো ওলা ইসমাই কালাম আহম তাদের খুব ভালোবাসা অর্জনের চাষ্টা করা তাদের কথাবার্তা শোনা এবং তাদের সঙ্গে কেউ যদি বলে তাদের সঙ্গে তর্ক করবো আমি তর্ক করে তাদেরকে ঠিক করে ফেলব এটা করা ঠিক না কেউ যদি বুঝতে আসে সেটা অন্য কথা কিন্তু সে ডিবেট করে আপনি ডিবেট করে উল্টাই দিবেন এরকম বরঞ্চ আপনি যদি ইনফ্লুয়েসড হয়ে যান আপনার নিজের নিরাপত্তা আগে তাকে ঠিক করার আগে নিজেটা যদি হারাই বসি এটাও খেয়াল রাখতে হবে অনেকেই এরকম হয়ে গেছে যে খ্রিস্টান মিশনারি লোকেরা আপনাকে আপনার কোন তাকে ঠেকানো যায় তারা এক্সপার্ট হয়ে আসে আপনি যদি বলেন ঠিক আছে সে আমাকে দাওয়া দেওয়া আমিও দেব তো সবার জন্য এটা এটা একটি রিস্ক আছে যে কোন সময় গিয়ে আপনার এক তর্কের মধ্যে আটকিয়ে ফেলে তখন আপনি গিয়ে মতো শুরু করে দেন চিন্তা করেন তাহলে কি তার কথাই ঠিক কিনা নাও না আমার তো কোন যুক্তি নেই তার তো যুক্তি আছে এরকম একটা বেকায়দায় পড়ে যান কিনা আপনি এটা নিরাপদ নয় আপনার হ্যাঁ যারা মাসা আল্লাহ জাকি নায়কের মতো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যাদেরকে হিম্মত দিয়েছেন তফরিক দিয়েছেন যোগ্যতা দিয়েছেন মাসা আল্লাহ তাদের কথা আলাদা তাই না এরপরে এরকম বেদাত লোকেরা একজন আসছিলেন তার বেদাতি চিন্তা নিয়ে আলোচনা করবেন সেই বেদাতি লোকটা বলেন আবু ইমরান নাহ রহমতুল্লাহ আলীকে ইসমা মিনী কালিমা আমার থেকে একটি কথা শুনেন একটি কথা কালিমা তিনি তার থেকে মুখ ফিরিয়ে নিলেন বলে যে একটি কথা দূরের কথা তোমার আধা কথাও শুনবো না তোমার কথার অর্ধেক শুনবো না আমি একটি কথা তো দূর কথা সতর্ক ছিলেন আইবা শেখ রহমতুল্লাহ আলী ব্যাপারে একই কথা আছে তিনি বলেন মান আহবতাল আখ রাজা নুরাল ইসলাম কালবিহী যে ব্যক্তি কোন বেদাতে লোককে খুব মোহাবত করে তাহলে বেদায়াতি লোককে মহাব্বত করলে যে বেদাত করে এরকম লোককে মহাবত করলে আল্লাহ তার অন্তর থেকে নূর কে নিয়ে যাবেন বেদাতে লোকের মহব্বত করলে বন্ধুত্ব করলে উঠা করলে আল্লাহ তার দিল থেকে নূর উঠিয়ে নেবেন এই তিনি আরো বলেন তিনি এরকম গুণা করে ফেলল ওমান যে ব্যক্তি বেদাতি লোকের সঙ্গে উঠা বসা করে তার সঙ্গে তার সম্পর্ক সেই ব্যক্তিকে আল্লাহ তালা হেকমত দান করবেন না তিনি আরো বলছেন ফুদ রহমিনিউ করতেছেন আল্লাহ তালা যদি জানেন যে একটি লোক কোন ব্যক্তিকে বেদাৎ করার কারণে অপছন্দ করে আমি আশা করছি আল্লাহ তালা তাকে এই চিন্তার কারণে তার গুণাগুলোকে মাফ করে দেবেন ইসলাম যে ব্যক্তি কোন বেদায়তের লোককে সম্মান করে তাকে সম্মান দেখায় সেই ব্যক্তি ইসলামের ইসলামের ভিত্তিকে ভাঙ্গার জন্য সহযোগিতা করব তাহলে যারা কোরআন বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করে দেয় এইরকম লোকের মাজলিসে বসে ওয়াজে বসে মাহফিল বসে তাদের অবস্থা কি বুঝতে পেরেছে এমন কিছু কিছু মাহফিলের সন্তান পাওয়া যায় বসে বসে কোরআনের ঠিক উল্টো কথা বলছে আল্লাহ তালা কি বলেছেন ফর এক্সাম্পল আপনারা জানেন আল এম গাইবি বলতে গায়বের মালিক তো আল্লাহ তালা কি বলছে আল্লা গায়ব জানি চেয়ার সজায় রেখে দিচ্ছে এখানে মিলাদ মাহাবিল হবে আল্লাহ নবী হিসেবে বসবেন তার রু এসে বসবেন এই সমস্ত কথা বলে ওখানে যারা থাকে তাদের নিজেদের আর গায়েব হয়ে যাওয়ার অবস্থা তো এই আয়াতের তাফসির এতগুলো কথা ইমাম আল কর্তবী রহমতুল্লাহ আলী তার তাফসিরে করতবি তুল্য করেছে এগুলো আমাদের কারো মন করা কোন কথা বলছি না কোন ইমামের তাফির পড়ছি আমরা এখন ইমাম আল্লা তালা বলছেন তুমি খেয়াল করো নাই তো তাদের বৈঠকে বসে গিয়েছিলা তোমার মনে ছিল না যখন দেখলাম যে এইরক্টা পাল্টা কথা শুরু হয়ে গেছে এই কথা মনে হওয়ার পরে আর দেরি করতে পারবো না বসে থাকতে পারবা না কি করতে হবে ইনুয়েন্স যেন তাদেরকে এই দিনের ব্যাপারে সেই কি না করে ফেলে সহিদা শহীদ দিনের কথা যেন ভেজালওয়ালা কথার মধ্যে মিশে না যায় কনফিউজ না হয়ে যায় হককে আল্লাহ তালা এরকম করে ধরে রাখার জন্য আমাদেরকে তাকি করছেন যারা তাকওয়া অর্জন করে ভাবে কাজগুলো করে আল্লাহ দিন সম্পর্কে একটা সতর্ক থাকে তাকওয়া অবলম্বন করে চলে তাদেরকে মিন হিসাবসাই তাদের হিসাব অন্যদের হিসাব তাদেরকে কিছুই দিতে হবে না ওকে অন্যদের হিসাব তাদেরকে দেওয়া লাগবে না নিজেদের হিসাব তাদেরকে নিজেদেরকে দেওয়া লাগবে ওকে আহ এখন এই আয়াত নাদিল হওয়ার পরে ইবনে আব্বাস রাদি আলাহ আনহুমা বলেন যখন আগের আয়তে বলা হয়েছে মনে হচ্ছে মসজিদে হারামে আর ঢুকতেও পারবো না তাও করতে পারব না কারণ কি তখন এই নিষেধাজ্ঞা সৃষ্টি হওয়ার আগে ফতে মাক্কার পরে ও বেশ কিছুদিন মসজিদে হারামের মধ্যে মুসলমানরাও আসত অসত তারা এসে গল্পগুলো কথাবার্তা বলতো এবং এখন আল্লাহ তো বলছেন যে ওদের সঙ্গে বস না এই আয়াত নাজিল হওয়ার পরে অনেক মুসলমান কনসার্ন হয়ে গেলেন এখন কি করা যায় কিভাবে তাও করব করবো মসজিদে হারামে গিয়ে তখন আল্লাহ তালা বললেন যে দেখো তোমরা যতক্ষণ চেষ্টা করো সতর্কতার সাথে চলতে থাকতে তোমরা তোমাদের কাজ করছো তারা তাদের কাজ করছে এতে করে তোমাদের কোনো কিছু তারা উল্টা পাল্টা করে ফেললে এটা তোমাদেরকে এফেক্ট করবে না তখন ও নিষেধাজ্ঞা হয় নাই তখন এলা ছিল কিন্তু পরবর্তী পর্যায়ে আল্লাহ তারা আয়ার নাজু করে দিয়েছেন সুরা তো শুরুতে যে এরপরে কাফেরদের জন্য মসজিদে হারাম শুধু নয় হারামের যত এরিয়া দূর থেকে আছে। মক্কা শহরের আগে যে বাউন্ডারি দেওয়া আছে এর ভিতরে তারা ঢোকা নিষেধ করে আ হতো এখন আর কোন অমুসলিম ঢুকতে পারে না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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনাটস রিচার্জে হ্যাঁ কোনো কোনো সময় তোমরা তাদের কাছে গিয়ে এগুলো স্মরণ করিয়ে দেবে তার এই নয় দাওয়াতি বন্ধ করে দেবে তাহলে এখন তাহলে ওদের ওখানে না গেলে দাওয়াতি কাজ করবে কেমনি তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য যাও দাওয়াত দেওয়ার পরে যদি তারা কবুল করে আর একটু পজিটিভলি জানতে চায় তাহলে বসো কিছু ডায়ালগ করো আলোচনা করো কথাবার্তা বলো আর যখন তারা উল্টো ছুটে তখন তোমরা কি করতে হবে ওই আগের আয়াত অনুযায়ী চলে আসতে হবে আর যখন দেখা যায় যে না তারা এত মারাত্মকভাবে কিছু করছে না বরঞ্চ কিছু জানতে চায় প্রশ্ন করছে হয়তো বুঝের অভাব বুঝতে পারছে না বুঝার জন্য জিজ্ঞেস করছে সেটার জন্য ঠিক আছে দেখ তাদেরকে স্মরণ করিয়ে দাও মনে করিয়ে দাও তাহলে কারো কারো তাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হতে পারে তাহলে কেউ যেন ভুল না বুঝে যে না ওদের সঙ্গে কোনো রকমই মিশা যাবে না কোনো কথাই বলা যাবে না কোনো দাওয়াতি কাজ করা যাবে না ডায়ালগ করা যাবে না এইটা যেন না বুঝে একটা ব্যালেন্স করে দিলেন আল্লাহ তাহলে এরপরে আল্লাহ তালা আবার বলছেন আর ওদেরকে ছেড়ে দেন যারা তাদের দিন কে গ্রহণ করেছে আনন্দ ফুর্তি হাসি তামাশার জিনিস হিসাবে আর দুনিয়ার জীবন তাদেরকে ধোকায় ফেলে দিয়েছে আর তাদেরকে স্মরণ করিয়ে দেন যে তাদেরকে মনে করিয়ে দেন যে প্রত্যেকটি নন্দক দিয়ে রাখা হয়েছে কামাই করেছে এই বন্ধক দিয়ে সে বন্ধককে মুক্তি করতে পারবে কিনা নে কামড় দিয়ে কে আমাদের দিন না এই মর্গেজ দিয়ে তাকে জাহান নামে যেতে হবে এই কথাটা মনে করে দেন তাদের জন্য যারা নেক আমল করে আসবে না তাদের নেনা এবং মুক্তি পাওয়ার জন্য তাদের কোনো অভিভাবক থাকবে না গার্জিয়ান থাকবে না মুরুবী থাকবে না হেল্প করতে কোনো সুপারিশ কি ছিল সম্পত্তি টাকা পয়সা সবকিছু দিয়ে মুক্তি পেতে চায় সেগুলো দিয়ে মুক্তি পাওয়ার কোন উপায় থাকবে না কারণ সেগুলোতে শ্বাস হয়ে গেছে কি আমাদের সাথে সাথে এই লোকগুলো বন্দক দিয়ে রেখেছে যা তারা কামাই করেছে তারা বন্দক আছে তাদের জন্য সরাব রয়েছে হামিম জাহান নামের আগুনে গরম করা পানি তাদের জন্য সরাব যাহার নামে যখন আগুনে জ্বলবে পিপাসা লাগবে না লাগবে না লাগবে তখন পিপাসার জন্য পানি পানি করে চিৎকার করবে তারা তখন পানি দেওয়া হবে পানি খাও সে পানিটা যে কোন পানি দেওয়া হবে যেটা জাহার নামে আগুনে গরম করা হয়েছে দুনিয়ার আগুনে গরম করা হয়নি এমন আগুনের পানি যখন মুখের কাছে নেবে পানির বাষ্পের কারণে ঠোঁট টোঁট সপ পড়ে যাবে এই পানি কি আর খেতে চাইবে তারা পানি আর খেতে চাইবে না ফেরেস্টা তখন জোর করে তাদেরকে পানি খাওয়াবে ভিতর থেকে সব জলে পরে পিছনে রাস্তা দিয়ে সব ফর করে বেরো হয়ে যাবে আবার নতুন করে সৃষ্টি দিন সম্পর্কে যারা উপহাস করে দিনের করে দিন যারা পছন্দ করে না ইসলামের দুশ্মনী যারা করে তাদের জন্য এই সমস্যা কথা কত কবি সাহিত্যিক শিল্পী সাংবাদিক কলামিস্ট বুদ্ধিজীবী কলম দিয়ে কি করে দিনের বিরুদ্ধে লেখে রাত দি এখন তারা বুঝছে কবরে গিয়ে কিন্তু যারা এখনো তাদের উত্তর সুরী দুনিয়াতে আছে তারা কি শিক্ষা নিয়েছে এই যে প্রথম লাইন যেটা বলা হয়েছে যারা তোমাদের দিনকে তাদের তাদের দিনকে যারা হাসি তামাশা আনন্দ ফুর্তি হিসাবে গ্রহণ করে তাদেরকে ছেড়ে দাও তাদেরকে বর্জন করো তাদের সঙ্গে চলো না তো এখানে অর্থ কি দিনকে নিয়ে যারা তামাশা করে এটার একটা তা আছে যেমন আহ একটি আয়াতে আছে যে আল্লাহ তালার আরস কেয়ামতের দিন কয়জন ফেরস্তা ক্যারি করবেন তারা বলে রাখতে পারে তাদের সাইজ কি হবে এগুলো বলে আর হা হা করে হাসি হাসি হাসি তামাশা করে যে কি রকম উল্টা কথা নাকি এরকম করে তারা অনেক রকম উপহাস করেছে এগুলো এরকম উপহাস যদি দিনকে নিয়ে কখনো করে তাহলে এগুলো করা ঠিক নয় শোনা ঠিক নয় এইরকম কোন মশকারি করা ঠিক না যেমন দিনের কোন জিনিস নিয়ে উপহাস করলো কি দাঁড়িয়ে দেখছো ছাগলের দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা পবিত্র সুন্দর জিনিস এরকম করে উপহাস করা উল্টো পাল্টা মন্তব্য করা এগুলা কি আল্লাহ তালা অপছন্দ করেন এরকম কথা তারা বলে সেগুলো শোনা আর তারা একটু যোগ করার আমি খুব হাসলাম এইদ বোঝানো হয়েছে ঈদের উৎসব দুনিয়ার অন্য মানুষদের যে ঈদের আনন্দের উৎসব আছে তাদের যে বিভিন্ন রকমের তাদের ধর্মীয় বিশেষ আমাদের ঈদের মতো তাদের যে বড় দিন আছে হিন্দুদের বিভিন্ন পূজা আছে এই সমস্ত ঈদের দিন গুলো আছে তাদের দিনকে তারা কিভাবে পৃথিবীতে তাদের ঈদ বলতে তাদের ফেস্টিভাল বলতে তাদের বাৎসরিক ধর্মীয় বড় অনুষ্ঠান বলতে সেখানে জমায়েত হয়ে কি করে তারা এবাদত বেশি করে না তামসা বেশি করে তামসা মেলা বসছে গান ফুর্তি এগুলা করছে খ্রিস্টাদের ক্রিসমাসে কি হয় এবাদত কদ্দূর করে আর আমদ ফি কদ্দূর করে বলেন ঠিক তামি হিন্দুদের পূজার ওখানে সামান্য পূজা কদ্দুর হয় বাকিটা কি এই তামসা আর তামসাটাই আসল এখন মুসলমানদের ঈদ কেও জানো মুসলমান এরকম তামসার বিষয় না বানায় আমাদের ঈদ আমরা কিভাবে আদায় করি ফাঁস আমরা আল্লাহর নামাজ পড়ি আর কোরবানি করি নামাজ পড়ো আর কোরবানি করবাহ সে ব্যক্তিকে আমি আব হলো যে নিজেকে নিজের নসকে পবিত্র করলো পাক পবিত্র রাখলো নাপাক জিনিস থেকে দূরে রাখলো আর নামাজ পড়লো আল্লাহ তার রবকে স্মরণ করলো আমরা ঈদ উপলক্ষ্যে আল্লাহকে স্মরণ করি বেশি করে কি দিয়ে স্মরণ করি বেশি করে নামাজ আর কি তাকবীর তাই না কতবার পড়তে হয় যত পড়বে তত স্বভাব চেয়ে উত্তম আমল ঈদের দিনে এই আমল তাহলে আমাদের ঈদকে এইভাবে সুন্দর করে পালন করতে হবে ঈদের দিনে আবার অনেকে বিভিন্ন আচার অনুষ্ঠানের আয়োজন করে বহু ফুর্তি করতে চাই আবার এক্ষেত্রে খেয়াল করতে হবে কেউ কেউ উদাহরণ দিবেন যে রসুল্লাহ সাল্লা জামানায়ও ঈদ উপলক্ষ্যে বিকালের দিকে একটুখানি কুস্তির খেলা হয়েছে তিনি সেই কুস্তির খেলা দেখেছেন মা এসে ওনার পেছনে ছিল তিনিও একটি ফুস্কি মেরে দেখেছেন তো এতে কিছু একটু হত এলাউড আছে কিন্তু যদি আবার ফুর্তি এত বেশি হয় আর গান বাজনা সময় বাজানো হয় আর ঈদ এর আনন্দ করে আর পবিত্র শুভ এর পবিত্র সিনেমার নতুন সিনেমার এইগুলা ঈদ মুসলমানদের বাংলাদেশে মুসলমানদের ঈদের দিন কি হবে বিকালবেলা বড় বড় শহরগুলোতে গুলোতে যুবক যুবতীদের এবং এই সিনেমা দেখার পালা ঈদের দিনের সিনেমা দেখা তো ইনি বলছেন উল্লেখ করছেন যে ঈদকে যারা এরকম করে তারা অন্য জাতির অনুসরণ করে আমাদের ঈদ কত পুত পবিত্র আল্লাহর আর সুন্দর দেখা সাক্ষাৎ একটা সুন্দর সামাজিকতা আসা করা এই সমস্ত কাজ পবিত্র এখন এই যে তিনি দাওয়াত দেন ইসলামের দিকে আর কাফেররা দাওয়াত দেয় কোন দিকে তাদের কুফুরের দিকে বলে মোহাম্মাদ আমাদের এতগুলো মাবুদ আছে আসা আমাদের সঙ্গে অথবা কম্পকে শেয়ার কর কিছুদিন আমরা সবাই মিলে তোমার মা বের কোনো বেলায় এবাদত করি আর তুমি সহ আমাদের মা বের আবার এবাদত একসঙ্গে করি তাহলে আর কোনো ক্লাস নাই কোন সংঘর্ষ নাই কোন অসুবিধা নাই আল্লা তালা কিন করলেন এভাবে করে পরে শেষ আয়াতে লাকুম তোমাদের দিনের ঢঙ্গে আমাদের দিনকে পালন করা যাবে এখন মুসলমানরা যদি দেখো অন্য জাতিরা তাদের কিভাবে ফুর্তি করে তাদের ঈদ উপলক্ষে আমরা ওই রকম ফুর্তি করি আমাদের এলাকায় এখানকার যুবক যুবতীরা আরেক রকমের ফুর্তি করে সেটা কোনটা গাড়ি হাঁকানো জয় রায় উল্টা পাল্টা মানুষের জীবন নিয়ে আসে আর মেয়েরা খুব উল্টা পাল্টা করে রাস্তাঘাটে খুব বেপরদার দলে দলে ঘুরবে হ্যাঁ এইগুলো এই সমস্ত জিনিস যেন আমাদের দিনের মধ্যে ঈদের মধ্যে না ঢুকে এই সমস্ত জিনিস তাহলে যে দিনের দুশ্মনটা তামসার দিকে নিয়ে যায় হ্যাঁ তারা কি করে মানুষকে নাফরমানের দিকে নিয়ে যায় তাদের দিন মানি হচ্ছে এগুলো দিনের মধ্যে দেখবেন যে আপনার ধর্মের মধ্যে এই সমস্ত উল্টোপাল্টা আছে কোন কোনো ধর্মের মধ্যেই অনেক রকমের কিছু অনুষ্ঠান আছে কিছু দেবদেবী আছে কিছু পূজা আছে যেগুলো যৌনতা নিয়ে নাড়াতা তারা করা হচ্ছে এই জাতীয় কিছু বেশ কিছু আছে শিবলিঙ্গের পূজা থেকে শুরু করে এরকম অনেক কিছু আছে যেগুলো আসলে ধর্মের মধ্যেই আসলে অনৈতিকতা ঢুকে বসে আছে এই জন্য লাকুম তোমাদের দিনের অনুষ্ঠানগুলোকে তোমরা এরকম পাক পবিত্র রাখবে। শুধু ঈদ নয় যে কোনো ইসলামিক প্রোগ্রাম ইসলামিক অনুষ্ঠান এই ইসলামিক অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলার জন্য ইসলামিক একটা বড় কনফারেন্সকে আকর্ষণীয় করে তোলার জন্য ইসলামিক একটা বড় কি বলে এগুলাকে আপনার বড় বড় যে কনফারেন্স হয় ইসলামিক কনফারেন্স জাকির নাইক এর কনফারেন্স গুলো দেখেন এত মানুষ কেমনি আসছে কোন গান বাজনা শোনার জন্য যুবকরা আসে ওখানে বলেন চলে নাই ঠিক জায়গা দেওয়া যায় মুসলিম অমুসলিম সবাই নীরব এরকম মনোযোগ দিয়ে শুনছি আল্লাহ এই দিনের মধ্যে আল্লাহ তারা এত আকর্ষণ রাখছে বলে যে না গান বাজনা কে যুবক যুবতীরা আসবে না বিভিন্ন যে অনুষ্ঠান গুলো করা হয় এগুলো সম্পর্কে সতর্ক থাকতে হবে এই আয়াতগুলো অনেক দীর্ঘমেয়াদী মানে ভবিষ্যতে কি হবে পৃথিবীতে মুসলমানদের মধ্যে কনফিউশন সৃষ্টি হবে এগুলো দূর করার জন্য কি সুন্দর মানহাজ মেথোডোলজি গাইডলাইন আমাদেরকে দিচ্ছে তো আল্লাহ বলেন যে আপনাকে তাদের কালচারের তাদের অনুষ্ঠানের মতো করে আপনার অনুষ্ঠানকে করতে বলে তারা তো এইগুলার মাধ্যমে তাদের যে শয়তানি ধর্ম আছে তাদের মাবুদ আছে সেগুলোকে ডাকে আপনি কেমনে সেগুলাকে ডাকবেন আর সেগুলো সেখানে থাকবেন তাদের সঙ্গে কেমনে আপনার মিলবে আমি কি ডাক আল্লাহ ছাড়া এমন কিছু যেগুলা আমার কোন ক্ষতিও করতে পারবে না অনুরাগ জাহা আনাল আর আল্লাহ তালা আমাদেরকে হেদায় দেওয়ার পরে আমরা যদি এখন উল্টা দিকে যাব সব আল্লাহ ইসলামের দাওয়াত পাওয়ার পরে ইসলামের কাজে আসার পরে এখন ইসলামের সঙ্গে অন্য সংস্কৃতির কম্প্রোমাইজ করে একটা ককটেল বানানোর চিন্তা চলছে মিক্স করা যে আমাদেরকে এত সুন্দর পাক পবিত্র দিন দেওয়ার পরে এখন তাদেরগুলো নিয়ে আমরা এখন আমাদের পেছনের দিকে ফেরত যাবো আবার কি পরিষ্কার সুস্পষ্ট কথা আল্লাহ তাহলে বলে দিচ্ছেন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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনাট আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রী লন্ডন ই ওয়ান ওয়ান জে ইন আল্লাহ আমাদেরকে হেদায়ত দিলেন এরপরে আমরা তাদের কিছু ফিক্স করে দেবাদ কোন জায়গায় ডেকে নিয়ে ধোকা দিয়ে তাকে কনফিউজ করে রেখে দিয়েছে হাইরান তাকে হয় রেখেছে দেখছেন হয় আরবি থেকে এসেছে হাইরান হাইরান হচ্ছে যে ব্যক্তি মরুভূমির মাঝখানে গিয়েছে রাস্তাঘাট কিছু চিনছে না বেদিসে এখন কোন দিকে যান হাইরান আমি বুঝতে পারছি না কি করব কনফিউজ তাহলে যারা ইসলামের পিওর এ পিওরিস্টিক লাইন থেকে ছেড়ে দিয়ে অন্যদের কালচারকে আমদানি করে তাদের ইসলামের অনুষ্ঠানকে কলুষিত করে অথবা কাজকে সেই লাইনে নিয়ে যেতে চায় ব্যাপারে আল্লাহ যে তারা আসলে ওই লোকদের লোকটাকে শয়তান এনে ধোকা দিল তাকে এমন একটা রাস্তা এনে দাঁড় করিয়ে দিল এখন সে কোন দিকে যাবে মরুভূমির মধ্যে কোনো কোন সময় তাফ এসেছে যে ঘুমের মধ্যে কোন সময় শয়তান মানুষকে ধোকা দেয় ধোকা দিয়ে ঘর থেকে বের করে নিয়ে আসে নিয়ে এসে অনেক দূর নিয়ে ছেড়ে দেয় আর এরকম ঘটনা আপনারা পাইছেন নাকি কোনো জায়গায় আমি পেয়েছি আমার কাছে পাইছেন না রাতের বেলায় মহিলাকে ঘর থেকে চলে গেছে না। দিন তাকে কোথায় ও সে মানে শহরের ওই মাথায় কোন জায়গায় গিয়া তারপরে তার কতক্ষণ পরে তার ঘুষ হয়েছে বলে আমি তো ওইখানে চলে আসছি তারপরে কেমন কেমন সবাই গিয়ে তাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে এরপরে রুকিয়ে করে টোলে তারপরে তাকে মোটামুটি স্বাভাবিক করেছে এরকম অনেক কিছু পাওয়া যায় হঠাৎ করে উদাহর হয়ে গেছে ঘর থেকে বাড়ি কোথায় কোথায় গিয়ে এক দূর এক জায়গার মধ্যে অচিনা জায়গায় গিয়ে বসে আছে এরকম আরব দেশে মাঝে মধ্যে এরকম হতো ডাকতো এদিকে আস মধ্যরাতে জিন শতানগুলো এসে দেখে মানে এক ধরনের জিনের আসর থাকার কারণে তাকে বাইরে নিয়ে যেত বাইরে নিয়ে কোথায় নিয়ে তাকে ছেড়ে দিত আর সে রাস্তাঘাট খুঁজে পেত না হয়তো কোনো বাঘ বালু প্রাণীর শিকার হয়ে যেত অথবা আল্লাহ যে ইসলামের দিকে যায় অনুস্তানিক তরিকার দিকে ঢুকে পড়ে তাদের থেকে কিছু নিয়ে একটু ভেজাল করা শুরু করে দেয় তাহলে সেই ব্যক্তি ওই ব্যক্তির মতো যাকে শয়তান এসে ধরে নিয়ে গেল রাতের মাঝখানে মরুভূমিতে ছেড়ে দিল নিয়ে হাইরান এখন সে কোন দিশা খুঁজে পায় না বেদিশা হয়ে আছে কোন দিকে যাবে লাহু ইলাল তিনা আর এইরকম কনফিউজ লোকেরা ইসলামী চিন্তা চেতনার মধ্যে বিভিন্ন লোকেরা তাকে ডাকে এদিকে এদিকে আসলে হেদায়ত পাওয়া এদিকে গেলে হেদায়ত পাওয়া ওদিকে গেলে হেদায়ত পাওয়া ওদিকে গেলে হেদায়ত পাবা ইসলামের তরিকা এটা ইসলামের তরিকা ওইটা এরকম করে তাকে কনফিউজ করছে তো এগুলো কোনটাই হেদায়ত পাওয়ার রাস্তা না আপনি বলে দেন এই সমস্ত তোমাদের এই পথের মধ্যে কোন হেদায়ত নাই আল্লাহর হিদায়তটাই হচ্ছে একমাত্র হিদায়ত আর আমাদেরকে নির্দেশ করা হয়েছে আমরা রব আলিনের কাছে আত্মসমর্পণ করব তার সামনে আমরা মুসলিম হয়ে যাব ইসলামকে কবুল করব ইসলামের সমস্ত সরাসরি তো নিয়মকে মেনে চলবো এটাই হচ্ছে হেদায়তের একমাত্র উপায় আর কোন আল্লাহ তালার সরল সোদাপথ জানাতে যেটা চলে গেছে তারপরে তিনি এই পথ থেকে ডানে বামে ডানে অনেকগুলো ডাইভারসন বিকল্প রাস্তা শাখা প্রশাখা টানলেন আর বলেন প্রত্যেকটি রাস্তার মুখে একটা করে শয়তান আছে তুমি যখন সেরাদুল মুস্তাকিম জান্নাতের দিকে যাবা তোমাকে টেনে বলবে ওইদিকে না জান্ন এদিকে এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন বিভিন্ন রকমের তত্ত্ব থিউরি তামসা কনফিউশন এনে দিবে তোমাকে তাহলে ভর্তি করে দিবে তাহলে এগুলো কোনোটাই হৃদায়ত নয় বল ইননা হুদা আপনি বলে দিন আল্লাহ তালা হৃদায়ত একমাত্র হৃদায়ত আল্লাহর পথটাই একমাত্র পথ আল্লা পথ কয়টা একটা এদিন আছে সেটা কোরআন হাদিস এবং এর ভিতরেই টিকে থাকা এর থেকে একচুল পরিমাণ যদি বামে যায় তাহলে ওই বিভ্রান্তির রাস্তায় চলে যাবে আর তোমরা নামাজ কায়েম হকে রাস্তায় হৃদায় রাস্তায় চলার জন্য সবচেয়ে জরুরি আমল কোনটা নামাজ ঠিক রাখা একামত উচ্ছলা শুধু নামাজ পড়া না নামাজ কর। নামাজ কায়েম করলে একলা পড়লে নামাজ কায়েম হয় না জামাতে পড়লে কায়েম হয় জামাতে পড়লে কায়েম হয় এই জন্য একামত উচ্ছলা একামত দেন একামত দেন দেখছেন কোন জায়গায় জামাতের সঙ্গে নামাজ কায়মের সম্পর্ক একলা ঘরে নামাজ পড়া নামাজ কয়েম হয় না তবে এই জামাত অবশ্য এই জরুরি কাদের জন্য পুরুষদের জন্য না মহিলাদের জন্য। পুরুষদের মহিলাদের একলা পড়লেও তাদের নামাজ কায়েম হয়ে যাবে তাদের জন্য আল্লাহ তালা এটাই রেখেছেন কিন্তু পুরুষদের জন্য জামাত পড়তে হবে সাধারণত হ্যাঁ যে বিশেষ কারণে ওজোর থাকলে বহু দূরে থাকলে মসজিদ সেটা অন্য কথা তাহলে তোমাদের হেদায়তের জন্য কেমন হওয়া দরকার নামাজটা মজবুত হওয়া দরকার তাই না আমাদের সবার নামাজ কি মজবুত হয় জামাতে পড়ানো মনে হয় যেন একটা বিশাল একটা প্রোগ্রামে আসছি নামাজ কুতুর কোন রকম ফরজ পড়ব তারপরে তাতে শ্বাস করা যায় ততই বোধ জীবন মুক্তি পায় এরকম ভাব অনেক দেখা যায় আমাদের বিয়ে সাথে আসছে বলিমাতে আসছে তামসা চলছে ও অনেক কিছু অনেক সময় দেবে কিন্তু নামাজ তার আগে পরে একটু সুন্নত পড়া পরে একটু সুন্নত পড়া একটু তাসবী করা ওরে আল্লাহ এটা তো টাইম কিনিং হচ্ছে মনে হয় বাইরে গেলে কি মুক্ত পৃথিবী কত গল্প গুজব করা যায় কি সময় নষ্ট হয়ে যাচ্ছে মসজিদে বসে থেকে এরকম একটা উল্টা ধারণা আমাদের চলে আসে তাই না অনেক সময় দেখে আলে চলে আসে অনেক সময় আমাদের দুর্ভাগ্য যে আমরা এরকম একটা কালচারের মধ্যে পড়ে যাই সবাই এরকমই করছে দুই একজন দুই চারজনকে দেখা যায় না মাসা আল্লাহ মনোযোগ দিয়ে একটু তাসপি করছেন আর বাকিরা সবাই হুড় হুড় করে বাইরে চলে গেল হ্যাঁ জরুরি কোনো এজেন্ডা আছে কোনো কারণে এটা আর্জেন্ট কিছু একটা আছে সেটা অন্য বিষয় কিন্তু আমাদের নিয়মিত কালচার যদি হয় যে নামাজ পড়েই চলে গেলাম নামাজের তারপর একামাত দিলাম আর সালাম সঙ্গে সাল হয়ে গেলাম তাহলে একামত সলা হাক আদায় হলো যারা সত্যিকার যারা ইসলাম পছন্দ যারা আল্লাহ সন্তুষ্টি পেতে চায় যারা ইসলামের কাজ করতে চায় যারা দাওয়াতের দিনের কাজ করবে যারা অন্যদের সঙ্গে ডায়ালগ করবে তাদের নামাজ যদি দুর্বল হয়ে যায় তাহলে তাদের কোনো কিছু আর টিকবে কিচ্ছু না আল্লাহ তালা আমাদেরকে এইরকম নামাজের পাবন বানিয়ে দিন নামাজের হক আদায় এই জন্য হয়েছে নামাজ পড়া আসলাম কোনো রকমের নামাজটা পড়ে আর যে দৌড় দিয়ে বের হয়ে গেলাম গদ্দুর খুশু ছিল এতেই বোঝা যায় থেকে কিভাবে দূরে থাকা যায় নেক আমলগুলো সবার আগে কিভাবে করা যায় এই পেরেসানি আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে থমাবরদারির ক্ষেত্রে যেমন অগ্রগামী তেমন আবার গুণার থেকে দূরে থাকার ক্ষেত্রেও প্রচেষ্টা চালাতে অগ্রগামী এইটা যদি হয় তাহলে আসলো তাক অর্থ কি আল্লাহর হুকুমগুলো সবগুলোকে পালন করার চেষ্টা করা আর যে সমস্ত কাজ নিষেধ করেছেন সবগুলো থেকে দূরে থাকার চেষ্টা করা এটাই তো কো প্রচেষ্টা যদি আমাদের জীবনে থাকে তাহলে সত্যি সেটাই হবে সত্যিকার ইসলাম তাহলেই হবে ও মূলমা আলী নুসলিম আলী রব্বুল্লাহ আলমিন রব্বুল্লাহ আলমিনের সামনে নিজেকে মেনে দেওয়া মাথা নত করার কাজটা তখন গিয়ে হয় আহ আল্লাহ সে আল্লাহ তো তিনি ওই সত্তা যার কাছে তোমাদেরকে একদিন জমায়েত করা হবে তোমাদেরকে একদিন হাসর করা হবে একদিন তো আল্লাহর কাছে যেতে হবে এই কথাটা মনে রাখতে পারলে জীবনটা অনেক পরিবর্তন চলে আসতো আল্লাহর কাছে আমাকে যেতে হচ্ছে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে আল্লার কাছে যাওয়ার জন্য আমি আমল তৈরি করি কত লোক চলে গেলেন নিজের হাতে কত লোককে আমরা পাঠিয়ে দিলাম কত লোকের জানাজা পড়লাম আমার যাওয়ার টাইম হচ্ছে আমাকে যেতে হচ্ছে আমার জন্য তৈরি করতে হবে এই যে এটা কিন্তু আমাদের অল্প সময়ের জন্য আসে মনে হয় কয়েক্ডের জন্য আসে আবার চলে যায় ঠিক না এটাকে ধরে রেখে জীবনকে চালাতে পারলে তাহলেই তাকে আসবে এবং তাহলেই সত্যি মানুষ গুণাখাতা থেকে দূরে থাকতে পারবে সে আল্লাহ যিনি আকাশগুলো এবং জমিনকে সৃষ্টি করেছেন হক ভাবে হকের ভিত্তিতে এবং এটাই হক কথা তিনি সৃষ্টি করেছেন এগুলো কোন এক্সপ্লোজনের মাধ্যমে সৃষ্টি হয়নি বিগ ব্যাঙ্গ এর মাধ্যমে সৃষ্টি হয়নি অ্যাক্সিডেন্টালি সৃষ্টি হয়নি এগুলাকে আল্লাহ রবীন্দন পরিকল্পিত ভাবে সৃষ্টি করেছেন প্লান করেছেন এগুলো সব হক কথা আর কথা করো যখন সেদিন কি কুন সিংঘায় ফুক দেওয়ার পরে কুন তাইয়া কুন সব হয়ে যাবে তার হুকুমে তার আর কিছু করতে হয় না তাহলে কেউ যারা মানে করে সবাই মরে গেল এত মানুষ চলে গেছে মাটির সঙ্গে মিশে গিয়েছে সেদিন এগুলোর মধ্যে কোন সন্দেহ আছে কখনো নয় ওলাহুল তার জন্যই একমাত্র ক্ষমতা তার একমাত্র ক্ষমতা যেদিন সিংহায় ফুক দেওয়া হবে আল্লাহ তার ক্ষমতা কি ক্ষমতা ছিল অনেক ক্ষমতা ইব্রাহিম ইব্রাহিম আলাহ সাল্লামের সঙ্গে নম্রুদের কথা হয় দাওয়া দিতে গেলেন যে কিসের দাওয়াত যে রব সমস্ত ক্ষমতার অধিকারী সেই রবের সবাই মানা উচিত সেই রবের কাছ থেকে রাসুল হিসেবে এসছি সেই রবের প্রতি সমস্ত মালিক তো আমি আল্লাহ দুজন মৃত্যু প্রাপ্ত বলে যে একজনকে ছেড়ে দাও ছেড়ে দিছে আর একজনকে বলে তাকে মৃত্যুদণ্ড কার্যকরী কর আমার সামনে করে ফেলেছে দেখো আমি জীবন দিলাম আর জীবন আমি নিয়ে নিলাম ক্ষমতা হাতে আছে এখন তাই না সব করা যায় আহ কত যারা ক্রিমিনাল ফাঁসির হর উপযুক্ত তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে তাই না আর যারা নির্দোষ তাদেরকে ধরে হত্যা করা হচ্ছে নমরুদ করেছে তো ইব্রাহিম আল্লাহাম এই তামসা দেখে বললেন আচ্ছা খুব ভালো দেখা তোমার ক্ষমতা আমার আল্লাহর ক্ষমতা আরেকটা আছে বুঝলি সেটা কি বিশ্বামসে মিনাল নশরে মিনাল মগরে আমার আল্লাহর ক্ষমতা কি জানো সূর্যকে পূর্ব দিক থেকে নিয়ে আসেন প্রতিদিন আমার আল্লাহ করেন এটা তোমার যদি ক্ষমতা থাকে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে আনতে পারো দেখি একটু ক্ষমতা দেখাও তোমার থাবু হেতালি কাফার কাফের এখন আর কোন কথা নেই চুপ হয়ে গেছে চুপ হয়ে কি থামে তারপরে আগুনের মধ্যে পাড় পোড়ানোর জন্য ব্যবস্থা করলো সে কাহিনী আমরা শুনবো তো আল্লাহ বলছেন আল্লাহ একটু একটু করে দিয়ে এই ফেরাউনদেরকে একটু একটু দিয়ে আল্লাহ দেখে। আর কেয়ামতের দিন কোনো ফেরাউন কোন প্রেসিডেন্ট কোন প্রধানমন্ত্রী কোনো জেনারেল কারো হাতে কোনো ক্ষমতা থাকবে আর একটু তো দিয়েছেন একটু দিবেন আর না সেদিন আল্লাহ দেবেন না ওই জালিমদেরকে সেদিন সমস্ত ক্ষমতা সব আমার সাথেই রেখে দেব তোমাদের কারো হাতে কোনো ক্ষমতা আর দেব না সেদিন কি হবে তোমার মনে রেখো তুমি তোমাকে বিচারের কাট গড়ায় আসামি হয়ে দাঁড়াতে হবে সে কথা তুমি মনে রেখো আলিমুল গাইব সাহাদা কয়জন তিনি কে আল্লাহ কোন নবী আলিমুল গাইব সাহাদা হয়েছেন নাকি কেউ যদি বিশ্বাস করে সেটার নাম কি তাহলে আল্লাহ সবকিছু জানেন তোমরা যা কিছু প্রকাশ্যে বলো আর যা কিছু তোমাদের গোপনে কর এবংখ হিসাব তিনি নেবেন দুনিয়াতে অনেক কিছু ফাঁকি দিয়েছ অনেক কিছু রেকর্ড রাখো নাই কোনো কিছুর দলিল প্রমাণ নেই কিন্তু আল্লাহ তালা কাছে সবকিছুর দলিল প্রমাণ সাক্ষ্য রয়েছে এটা গায়েব কিন্তু আমার আল্লাহ জানেন কি কে করেছে কার নির্দেশে করা হয়েছে কয়জন কে করেছে কত লোকে রক্ত প্রবাহিত করেছে তুমি বসে বসে সমস্ত হিসাব দিতে হবে আহ হাকিম উল হাবির তিনি হচ্ছেন হাকিম এবং খাবির হাকিম এবং খাবির হচ্ছেন সে আল্লাহ যে আল্লাহ আহ তার কেন তিনি ক্ষমতা দেন কেউ বলবেন হয়তো জালিম দিকে আল্লাহ এত ক্ষমতা দিচ্ছেন কি কেন আল্লাহ তালার কোন জিনিস হেকমতের বাইরে প্রত্যেকটা জিনিসের হেকমত রয়েছে প্রত্যেকটা জিনিসের পিছনে রহস্য আছে তিনি যেটা করেন তাকে কেউ প্রশ্ন করার অধিকার আছে না কিন্তু তিনি হাবির তিনি খবর রাখেন খবর নেবেন কেউ যদি উল্টোপাল্টা কিছু করে তার খবর তিনি নেবেন